আনাসন হতে বর্ণিত তিনি বলেন আমরা এক সফরে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে ছিলাম আমাদের মধ্যে সেই ব্যক্তির ছায়াই ছিল সর্বাধিক যে তার চাদর দ্বারা ছায়া গ্রহণ করেছিল তাই যারা সিয়াম পালন করছিল তারা কোনো কাজই করতে পারছিল না যারা সিয়ামরত ছিল না তারা উটের দেখাশোনা করছিল খিদমতের দায়িত্ব পালন করছিল এবং পরিশ্রমের কাজ করছিল তখন নাবি সাল্লাহু আলাইস্লাম বললেন যারা স্যাম পালন করেনি আজ তারাই সবাব নিয়ে গেল